আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرفিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ সময় দশগুণ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি তা বয়াণ ইতিকাদাহাল সুন্নাহ আল জামাআহ আল সুন্নাহ মাকদার বননা একটি টির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনাইয়ানা ওয়া লা তাবিদান জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি যেটা কখনো নিঃশেষ হয়ে যাবে না কখনো ধ্বংস হবে এর আলোচনায় আমরা বলছিলাম যে জাহা নামে যারা যাবে তাদের কারা কারা যাবে গত পর্বে আমরা সেটা আলোচনা করেছি এবং আরও আলোচনা করেছিলাম যে জাহা নামে যারা যাবে তাদের সংখ্যাই বেশি হবে জান্নাতিদের তুলনায় এর দলিল হিসেবে আমরা দেখেছি কোরআনে করিম আল্লাহ তর বলেছেন ওয়ামা আকসার উন্নয়াসী ওয়ালাউ হারস্তা বে মিন হে নবী আপনি যতই যত্নবান হন না কেন যতই আপনার ঐক্যান্তিক আকাঙ্ক্ষা থাকুক না কেন এরা যারা এই মানুষগুলো এরা ইমান আনবে না ঠিকই আজও দুনিয়াতে কাফেদের সংখ্যা বেশি ইমানদারের সংখ্যা কম অন্য আল্লাহ তালা বলেছেন সবাইকে আমি পদভস্ত করে দেব ইবলি ধারণা সত্য হয়ে গেল ইমানদারদের ছাড়া বাকি সবাই উপরে যে তারা ইমান আনেনি এই জন্য আল্লাহ তালা বলেছেন জাহান্ন জিন্না তো জাহান্নাম পূর্ণ করে দেব জিন এবং মানব দিয়ে এদের দিয়ে এজন্য জাহার্নাম পূর্ণ হতে থাকবে যোগে যোগে ইমানদারদের চেয়ে বেঈমানদের সংখ্যায় বেশি ছিল এজন্য তারা বেঈমান যারা ছিল সবাই জাহার নামে যাবে কাফের যারা মুশরেক যারা মুনাফেক যারা এরা ছিল স্থায়ী জাহার নামে এদের সংখ্যা এখনও বেশি এবং সবসময় বেশি ছিল ইমানদার ইমানদারদের চেয়ে কাফের সংখ্যায় বেশি ছিল আমরা হাদিসেও দেখেছি রসোল্লা সাল্লাম বলেছেন যে আমার কাছে সমস্ত উম্মত পেশ করা হয়েছে আগেকার আমি দেখেছি কোন কোন নবী তার সাথে মাত্র ছোট একজন লোক রয়েছে কোন কোনো নবী তার সাথে একজন দুইজন লোক রয়েছে যারা ইমানে আছে কোনো কোনো নবী তার কেউ নেই ঠিক অনুরূপ অবস্থা এখনও বিরাজমান কাফেরদের সংখ্যা অনেক বেশি ইমানদারদের তুলনায় অন্য এক হাদিস সেরসুল্লাহ সাল্লাসলাম বলেছেন ইয়কুল্লাবনে আদম হাসিন আল্লাহ তালা বলবেন হে আদম হে আদম ফুল্লাক ওসায়ক তখন আদম আদম আলাইসালাম বলবেন লাক আমি হাজির ওয়াসায়ক যেখানে আপনার সন্তুষ্টি সেখানে আমি বারবার আপনার কাছে যাব। ওয়াল খৈরু ফা দে আপনার হাতে তুমায় খুল তখন আল্লাহ তালা বলবেন আখরিজ বাড় জাহান্নামের যারা জাহান নামের গোষ্ঠীকে আপনি বের করে ফেলুন কলা ওমা নার আদম আলিয়া বলবেন ওমা বায়সুন্নার জাহানামের গোষ্ঠী কারা ক আল আমিন কুল্লে আল ফিন তিস্র মেয়া তিমত্রাত প্রত্যেক হাজারের থেকে জন ফদা কাহিনে শিবু রসুল্লা আসলাম বলেন যে একথা শোনার সাথে সাথে ছোট মানুষও বৃদ্ধ হয়ে যাবে ও তাদের অকুল্ল হামলাহা আর প্রত্যেকটি গর্বধারিণী মা তার গর্বের সন্তানকে ফেলে যাবে ও তারান্না আছে অমা হমবে সাক মানুষদেরকে পাগল তারা তো পাগল নয় তার ও তারাছে নাসা অমা হমবে সুকারা তারা তো পাগল তারা আসলে পাগল নয় কিন্তু ওলা কিনা আদাহ বাধীন আল্লাহর শাস্তি ভয়াবহ সাকরা এবং সুকার শব্দ দুটি একটা রাত আসছে দুটো অর্থই হল পাগলামি হাদিস কোরআনে করিমের এই আয়টি দুইভাই পড়া যায় সাকরা ও সাকারা সুকারা দুইটাই পড়া হয়েছে দুইটা অর্থ হলো পাগলামি আসবে তারা নিজেরা পাগলের মতো কাজ করবে আরেকটা হচ্ছে তারা যেন উম্মত্ত অবস্থায় আছে এরকম অবস্থা থাকবে কি করবে তারা পাবে না ট্যা পাচ্ছে না এটার কারণ হচ্ছে আল্লাহর শাস্তি ভয়াবহ তারা যদি দেখতে পাবে ফ্যাশার দাদা আলিকা আলহিম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এটা বললেন তখন সাহাবাহামের উপর এটা খুব কঠিন আকার ধারণ করলো আলফান ইয়াজুজ মাজুজ থেকে এক হাজার তোমাদের থেকে একজন হবে অর্থাৎ পরিণাম দেখানো হচ্ছে তাদের পরিমাণ দেখানো হচ্ছে ইয়াজুজ মাহুদ এরা বেশি জাহান্নামি হবে এরা সবচেয়ে বেশি কাফের লোক এরাই সুমকাল তারপর সোল্লা সালাম বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি ইন আতোমারু আনতা কোনো সাহেলে যান না আমি অবশ্যই আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করব আশা করব যে তোমরা হবে জাহ্নাতের তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ লোক এক তৃতীয়াংশ লোক তোমরা হবে قال فحمدنا الله وكبرنا ابو سيد خضر رضي الله عنه جاء عمر تخون الله حمد فرقش کرنا الله تكبير ديلم والحمد لله الله أكبر بلنا ثم قال تخون تني بلن رسول صاحبار بلن والذي نفسي بياده ام جار حتي عمر پران تار شفت کري بلسي اني لا اطمع ان تكونوا شطره الجنة ام يغبشي عشابا دي جاء تم رحوه جنة تير اور ده. وإن مثلكم ওয়া মিসলাল আর তোমাদের উদাহরণ হচ্ছে অন্যান্য জাতির তুলনা এমন হবে যেমন কালো বলদের চামড়ার মধ্যে চামড়ার একটি সাদা একটি সাদা চুলের মতো তোমাদেরকে দেখা যাবে আউ কার রকমাতি ফি দেল হেমার অথবা গাধার বাজুর মধ্যে ছোটো একটা ফোঁটার মত তোমাদেরকে দেখা যাবে রসদ আসলাম সেটা বলেছেন এই বোখারি হাদিসটি বর্ণনা করেছেন অর্থ হচ্ছে যে ইমানদারের সংখ্যা অনেক কম হবে কাফের সংখ্যা অনেক বেশি হবে তবে কাফেরদের মধ্যে বেশিরভাগই হবে মাহাজুদ থেকে এটাও হাদিসদার প্রমাণিত হয় এবং এটাও প্রমাণিত হচ্ছে যে হাদিসদ্বার এটাও প্রমাণিত হচ্ছে যে আগেকার উন্ম্মতের তুলনায় উম্মতের সংখ্যা কম আগেকার উম্মত আগেকার উম্মত অর্থাৎ যারা ইহুদিনুসারী অথবা যারা পূর্বে যারা চলে যাবে কারণ তারা আল্লাহি তিনি এক সফরের মধ্যে ছিলেন ওখা তফাওয়াত তিনি সাহাবাহাম থেকে দূরে সরে গেলেন অর্থাৎ ভ্রমণের সময় সাধারণত এক অপর থেকে দূরে সরে দূরে সরে গেলেন রসুল্লাহ আসলাম তখন এই রফা বিহা তাই আয়াতু দুইটি আয়াত দিয়ে তার আওয়াজ বলন্দ করলেন দুইটি আয়াত কি ইয়াস্তাকু রব্বাকুম ইয়ুন হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের তাকে অবলম্বন করো নিশ্চয় জেনে রাখ যে কেয়ামতের সে কম্পন অত্যন্ত ভয়াবহ অত্যন্ত বৃহৎ বড় কিছু ইয়ৌমত রাও নাজিন তোমরা সেই কম্পন দেখতে পাবে কেয়ামত দেখতে পাবে তাদের হলো কুল্লো মোরদয়াতিনাম্মা আর हमला। वाली और बहुं, पाँच्या, पैटे पाँच्या पैटे से दिन प्रत्येक दुध्ध दानकारिणी महिला जे दूध पान कर भूले जाए तुल्लाते हामल हामला प्रत्येक हामलवाली महिला अर्थात जो बहचा पेटे पेटे बाच्चाधारण कर महिलाओं भूले जाए हामल कथाचार कथा वारा ना नासा सुमाहम्बी सूखाओला से दिन और आ देखते पाने ते पागल ता तो आस पागल नयारा माताल न কারণ আল্লাহ তারা শাস্তি ভয়াবহ সাহাবাইকরাম এটা আয়াত শুনে দৌড়ে আসেন এবং তারা তাদের বাহনগুলোকে বাহনগুলো তাদেরকে হাঁটু শুনলেন এবং তারা আরেফ আনা দা কৌলিং এ হুলো রসুল্লাহলাম কোনো কথা বলবেন তখন সাহাবাইকেরাম সবাই কাছাকাছি আশ্রতান রসুল্লাম বললেন আতদিন দাকা তোমরা কি জানো সেটা কোন দিন হবে কলা রসুল নিজেই বললেন পরে যাকা। ইউম জা কা ইউনাদি আদম ইউনাদ আদম আল্লাহাতু আসালাম এটা হবে সেদিন যেদিন আদমকে ডাকা হবে ফাইনা দি হে রব আজাল তাকে আল্লাহ আদম মহান রব তাকে ডাকবেন ডেকে বলবেন ইয়া আদম ইয়া আদম এ বাদ ইরান্নার আদম তুমি তোমার সন্তানদের মধ্যে থেকে এক দলকে নামি প্রেরণ করো ফয়কুল ইয়া রব ওমা বারস্নার তখন আদম বলবেন আদম আল্লাহ বললেন বলবেন যে হে রব কারা জাহার নামি গোষ্ঠী আমি তাদেরকে তো চিনি না فأي قول تخون الله تعالى عدوما صلت وصلمه فسن اكتر بولوين من كل الفين تسوى مئة تسوى تسوى نار وحجة تنفل جنة فأي تکتی حاضرت ته کے ناشرن نبجان جهاننم دعو آر ایک جنة ته دعو قال فأبلس أصحابه بونا قارب بولن جه رسول الله صلت وصلمه شاتيرا بحاية په يغلو تارا نراش حي يغلو حتى ما او دحو بداحة كتين امن كي تاتم دي كيو حاشي তাদের কেউ হাসি আর দেখাতে দেখল না তাদের হাসি রসুল্লাহ যখন তা দেখলেন তখন তিনি বললেন আবশেরু সুসংবাদ গ্রহণ করো এবং আমল করো নবসাতে নবস যার হাতে তার শপথ করে বলছি ইন খালি কাতুরা তাহ তোমরা এমন দুইটি এমন দুইটি সম্প্রদায়ের সাথে আছো जरा कौ कमरा कम होता इज मजुज जूटी सम्प्रदाय अनुरूप भावन हालमी आदम और बनी इब्लिस इबलिसर सतान मध्य थे जरा मारा पड़े एवं आदम सन्तान मध्य जरा मारा पड़े एराज महजी गोष्ठी दो गोष्ठी जगह तरह तुलना तो अनेक कम है तर बेसिब প্রতি হাজারে নয়শো হলেও তোমাদের থেকে তা হবে না তারা পূর্ববর্তী লোকদের তা বেশি হবে সুতরাং বোঝা গেল জাহান্নাবীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে ইমানদার এবং জাহ্নাতীদের সংখ্যা সাহাবি বলেন ফাসুররিয়া রিয়া আনহুম সাহাব এক অন্তর প্রশান্ত হলো তাদের ভয় কেটে গেল সুম্মা কালা তারপর সোল্লা সাল্লা বললেন তোমরা আমল করো এবং সুসংবাদ গ্রহণ করো অর্থাৎ তোমরা ভয় পেলে হবে না আমল করতে আমল করে যাও তোমরা ভয় পেও না সুসংবাদ গ্রহণ করোসুদিনের হাতে তার শপথ করে বলছি উটের পাশে কালো দাগ থাকে যেটা তার মত হবে তোমাদের তোমাদের অবস্থা তোমরা বিরাট উঁটের মধ্যে উম্মত হবে একটা কালো দাগের মতো আউ রক মাতিফি কোন প্রাণীর তার বাহুর মধ্যে যে কোনো দাগ থাকে সেরকম কোনো চিহ্ন থাকে সেরকম তোমাদের অবস্থা হবে অর্থাৎ তারা বেশি এমনিতেই তো তোমরা ইনশাআল্লাহ জাননাতে যেতে পারবে কারণ তাদের তুলনায় তোমরা অনেক কম আর জান্নাত দিয়ে পুরাতে হলে তোমাদের লাগবে এটা হল উদ্দেশ্য সাল্লাহ আসলামের রাউ আহমদাই আহমেদ হাদিসটি বর্ণনা করেছেন অন্য এক হাদিস তৃমি বর্ণনা করেছেন হাদিসটি হচ্ছে ইমরান বলেন রসুল্লাহ আসলাম যখন ইহা ইউরুক হে মানব মানুষেরা আল্লাহ তাকে অবলম্বন করা নিশ্চয়ই জাহান নামের নিশ্চয়ই কেয়ামতের কেয়ামতের সেই কম্পন অত্যন্ত ভয়াবহ এ আয়ত নাজিল হলো তখন তিনি সফরে ছিলেন তখন তিনি বললেন তোমরা কি জানো কোনদিন সেটা সংগঠিত হবে তখন বলা হলো সেটা হচ্ছে রসল্লাহ সাল্লাম বললেন যে সেদিন হবে সেদিন হচ্ছে যখন আল্লাহ তালা আদমকে বললেন জাহান নামের গোষ্ঠী বের করো আদম আলাইসলাম বললেন জাহানামের গোষ্ঠী কারা রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তখন বলবেন যে জাহান্নামের গোষ্ঠী হচ্ছে তারা নয়শো প্রতি হাজারের মধ্যে একজনকে জান্নাতে দাও অন্যদেরকে জাহান্নামে দাও তখন মুসলিমরা কাঁদতে আরম্ভ করলেন কাতে আরম্ভ করলেন তবে সোল্লা সাল্লাম বললেন কারবু ওয়সাদ তোমাদের দায়িত্ব হচ্ছে খাসা খাসাখাঁসি প্রচেষ্টা চালিয়ে যাওয়া যতটুকু চেষ্টা করা ওয়াসাদ এবং কোনো ভুল থাকলে সেটা পূর্ণ করে নেয়া ইন্নাহ আলাম তে কোন কাত ইল্লা কানা বাইনা এদে জাহেলিয়া কারণ নবুয়তে প্রত্যেকটি নবুতার আগে কিছু জাহিলিয়ার সময় ছিল অর্থাৎ জাহিলি যুগ পার করেছে আর যে এই সংখ্যাটা জাহেলি যুগ থেকে দিয়ে পূর্ণ করা হবে নবতে যারা অনুসরণ করেছে নবতের সময় যারা কাফেরদের অনুসরণ কুকুরে অনুসরণ করেছে নবতের সময় তারাও জাহান্নামে যাবে আর বাকিরা জাহিলি তাদের মাঝখানে জাহিলিতে যারা ছিল তাদের দিয়ে পূর্ণ করা হবে রসুল্লাহ আসলাম সিরা বলেছেন এভাবে দেখা যাচ্ছে যে আসলেই কাফেরদের সংখ্যা বেশি হবে জাহান্নামীদের সংখ্যা বেশি হবে দুনিয়াতে এটা রসুল্লাহ আসলাম ঘোষণা করেছেন অর্থাৎ যতই যদিও আজও যদি কোনো সারা দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করে তারপরেও যেহেতু তুলনামূলকভাবে আগে যারা চলে গেছে যারা ইমান আনেনি তারা বেশি হবে সেই জন্য রসল্লাহ আসলাম বলেছেন জাহানা মিদদের সংখ্যায় সবচেয়ে বেশি হবে দর্শকবৃন্দ কেন বলতে পারেন যে কেন জাহানামীদের সংখ্যা বেশি হবে এর একমাত্র কারণ অনেকেই বলেছেন যেহেতু তারা অনুসরণ করেনি অর্থাৎ যে তারা নবীদের অনুসরণ করে না এই জন্য জাহানামি যাচ্ছে বেশিরভাগ মানুষ নবীদের কথা শুনতে চায় না এটা এটাই বিশুদ্ধ কথা যে অনুসরণ না করলে কেউ জানাতে যেতে পারবে না কোন না কোন নবীর অনুসরণ করতে হবে এই জন্য আল্লাহ তারা যোগাযোগে নবীর রাসুল পাঠিয়েছেন কিতাব দিয়েছেন শরীয়ত দিয়েছেন যাতে করে মানুষ জান্নাতের পথে চলতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ সেই আল্লাহর কথা শোনে না রাসুলের কথা শুনেনি শুনতে পায় না শুনতে চায় না এবং তারা শরীয়তকে মানতে চায় না এই জন্য তারা জাহান্নামে যাবে কোন কোনো আলেম বলেছেন দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে জান্নাতে না গিয়ে জাহার নামে যাবে বেশিরভাগ মানুষকে জাহার নামে নিয়ে যাবে তা হচ্ছে اتباع শাহওয়াত পুবতিরুন শারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন এই জিনিসটি মানুষ অন্তরে আল্লাহ তাআলা গেথে দিয়েছেন এইজন্য এটা বিরুদ্ধে জিহাদ করে যে টিকে থাকতে পারে জান্নাতে যাবে না হলে সে জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলেছেন জুয়িনালিন নাসু হুবুশ শাহওয়াত মিনান নিসাই ওয়াল বনী ওয়াল قناهতিল মুকন্তারাতি মিনাল জাহাব ওয়াল ফিদদাহ ওয়াল খায়দ মাসাওমা ত্বালানআমুল হারস দালিল মানুষের অন্তরে গেঁথে দেয়া হয়েছে যারা প্রবৃত্তিকে ভালোবাসে প্রবৃত্তি যেটা চায় সেটা ভালোবাসে নারী হোক সন্তান সন্ততি হোক সম্পদ হোক কারিগরি সম্পদ হোক অথবা বাহন হোক অথবা জীবজন্তু হোক অথবা খেত খামার হোক এগুলো দুনিয়ার জীবনের যে সমস্ত চাকচিকময় জিনিস রয়েছে যে সমস্ত অনুষঙ্গ রয়েছে সেগুলিকে তারা বেশি ভালোবাসে এবং বেশি ভালোবাসতে বসে তারা আল্লাহর আল্লাহ তালার সৈতাগুলিকে প্রাধান্য দিচ্ছে এই জন্য তারা যাহা যাবে তাহলে কিছু কারণ চিরস্থায়ী কারণ হচ্ছে তারা কোরআন এবং রসুল্লাহ আসলাম অনুসরণ না করা রসুলকে অনুসরণ না করা নবীদের অনুসরণ না করা চিরস্থায়ী কারণ আর কিছু কারণ আছে চিরস্থায়ী এবং অস্থায়ী কারণ সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ করে মানুষ কেউ একেবারে কাভের হয়ে যায় কেউবা বা বলে বিবেচিত হয় এবং তার কারণে জাহা নামে যাবে এর ব্যক্তিগত এর ব্যাপক কারণ এই ব্যাপক কারণগুলি আমাদের মনে রাখা দরকার কোরআনে কারিম আল্লাহ তালা আরও বলেছেন এদের অনেকে আছে যারা যাহার নামে যাবে তাদের নেতৃত্বের অনুসরণ করার কারণে এটাও একদম প্রবৃত্তির অনুসরণ আল্লাহ তালা বলেছেন উমার উমারসাল্লাম কাবলি কে মিউন কারিয়াত মিন নাজিন ইল্লা কালাম উত্তরাফুহা যখনই আমরা কোনো জাতিতে কোনো সাবধানকারী পাঠিয়েছি তখন সেখানকার যারা হোমরা চমরা টাইপের মানুষ যারা ক্ষমতাশীল যারা আল্লাহ ন্যায়ামত পাওয়ার পরেও সেই ন্যায়ামতের বিরুদ্ধে গেছে এই ন্যায়ামতপাত লোকেরা তখন বলবে তোমরা তোমাদের পিতা মাতাকে যে ব্যবস্থা পেয়েছ পিতৃপুরুষকে যে পেয়েছ এর থেকে যদি কোনো বেশি ভালো বেশি হেদায়ত পদ সঠিক পথ কিছু নিয়ে তারপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে কিন্তু তারা মানেনি তারা বলতো কল উইন রসুলত বলত আপনাদের যেগুলি নিয়ে পাঠানো হয়েছে আমরা কুফুরি করছি যোগে কাহারিদের সংখ্যায় বেশি ছিল কারণ ইমরান সংখ্যা কম হয়ে গেছিল বেশিরভাগ মানুষ এই করত বেশিরভাগ মানুষ এই কোরআন এবং সুন্না বিশেষ করে আল্লাহর কিতাব এবং রসুল তাদের নবী এবং রসুলদের বাণীকে অবজ্ঞা করেছে অনুসরণ করেনি এই জন্য তারা জাহার নামে গেছে দর্শক বৃন্দ জাহার নামে কারা বেশি যাবে बसिभागे जहां नामे जा बसिभाग जहां नामा बसी हो संख्या कंतु यारी पुरुष मध्य कारा जहां नाम बसि जाए यह विषयटी दरकार हादिस देखा जाए सब चे बी जरा जहां नाम तरा हे नारी रसल्लासम सूर्य ग्रहण के खुदवार मध्य बोले रू नार जहां नाम देखे और अखरा हला देखे एर अभिवशी बसिभागे हेर महिला অর্থাৎ মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে এর কারণ যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলেছিলেন যে তুকেরুণ না লা বেশি বেশি তোমরা মানুষকে অভিসম্পাত করো অতাক্ষপুর না লাশির তোমরা স্বামীদের কুফুরি করো স্বামীদের সাথে স্বামীদের সমস্ত ন্যায়মত সেগুলিকে তোমরা অস্বীকার করো তোমাদের উপরে সারা বছরও যদি কেউ কোনো ভালো কাজ করে তোমরা সামান্য একটি কারণে স্বামীদের বিরুদ্ধে তোমরা চলে যাও যেন জাহান্নামে যাওয়ার বিষয়টি রসুলাম বলেছেন অন্য এক হাদিসে এসে রসুল্লাহাম বলেছেন কোম তোয়াইলা বা মতোমন দেখালার নিসা আমি দাঁড়ালাম জাহান নামের দরজার মধ্যে কারা জাহার যাচ্ছে সেটা দেখার জন্য আমি দেখতে পেলাম যে বেশিরভাগ যারাই প্রবেশ করছে তারাই হচ্ছে মহিলা কারণ তাদের বিবেক কম স্বজন তাদেরকে যে কোন সময় প্রলব্ধ করে নেয় এই জন্য তারা উলঙ্গ হয় সবচেয়ে বেশি আজও উলঙ্গ নারীদের সংখ্যা বেশি এবং শরীয়ত বিরোধী সংখ্যা বেশি তারা তারাই মানুষদের বিভ্রান্ত করছে এবং তারাই আল্লাহর দিনের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার প্রভাকাণ্ডা চালাচ্ছে निजे अदिकार नाम नहीं क्योंकि हादी रसल्लाम सात नीचा जाननाते कम संख्यक नारी অর্থাৎ নারীদের সংখ্যা সেখানে কম হবে আল্লাহতালা তার দয়া দয়া পরবশ হয়ে প্রত্যেক জান্নাতিকে যেহেতু কোনো না কাউকে না কাউকে দিতে হবে তার প্রশান্তির জন্য এই তিনি সেখানে রেখেছেন হৌর নাইন কাম মাকনুন যে হৌর আইন ডাগর নয়না হুরদের তিনি রেখেছেন সেখানে এবং সেগুলো যেন মুক্তার মতো তাদের দেখতে তাদেরকে রেখেছেন কারণ এর প্রতিবিধান করতে হবে যেহেতু জান্নাতে নারীদের সংখ্যা কম সেখানে জাহার নামে নারীদের সংখ্যা বেশি তাহলে জান্নাতে যারা যাবে তাদের কীভাবে জীবনযাপন নির্বাহ হবে এই জন্য আল্লাহ তালা সেখানে হুরের ব্যবস্থা করেছেন তারা সেখানে এই দুনিয়া যে সমস্ত নারীদের নারীরা জাহার নামে যাবে তাদের বিপরীতে স্বামীরা জান্নাতে যাবে তাদের জায়গায় যেন তাদের স্থলবৃষ্ট হতে পারেন স্থলা বৃষ্ট হতে পারেন সেই জন্য আল্লাহ তালা হুরের ব্যবস্থা রেখেছেন অনেকেই হুর নিয়ে বাড়াবাড়ি করে তারা যে জানত আখেরাতের অবস্থা সেখানকার ভয়াবহতা এবং সেখানে নারীদের যাহার নামে বেশি হওয়াটা তাহলে তারা অবশ্যই এর থেকে দূরে থাকত এবং তারা মনে করতো যে এটাই হচ্ছে বাস্তব এবং হুরদের দিয়ে আল্লাহ তালা সে অভাব পূরণ করবেন এই বিষয়টি আমরা এই কোরআনে ক্যারিমের বিভিন্ন আয়াত থেকে বুঝতে পারি এবং রুসান হাদিস থেকে বুঝতে পারি যে হুরদের যথার্থভাবে তৈরি করেছেন আল্লাহ তালা বলেছেন ইননা না আনশাহ না হুন্ন ফাজ না হুন্ন আমি তাদেরকে বানানোর মতো বানিয়েছি অর্থাৎ যেরকম বানানো দরকার এত সুন্দর করে তাদেরকে আমি কুমারী নারী করে তৈরি করেছি যাতে করে যারা জান্নাতে যায় দুনিয়ার জীবনে কষ্ট করে তাদের জন্য সে তাদের পুরস্কার হিসেবে আল্লাহ তারা দিতে পারেন আমরা ইনশাল্লাহ এ বিষয়ে পরবর্তী পর্বয়ে আরও আলোচনা করব আল্লাহ আমাদের সুস্থ রাখুন ও আখর আলহামদুলিল্লাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি